মানবতা সমাধান সালামু আলাইকুম ওরহমতুল্লাহিম বিএসটিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য বিষয়ে রেখেছি মহানবী সাল্লাইসাল্লামের মানব সেবা মহানবী সাল্লু আলাই সাল্লামের জীবনের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো पृथिवर सकल मानुषर जो अनुकरणीय और अनुसरणीय ये सबा स्वीकार कर जीवन जेको क्षेत्रेक जे विभागे महानबी सल्लाम जीवन थे आदर्श ग्रहण करते अनुकरण कर जीवन के प्रस्फुटित करते आलोकित करते जीवन के समृद्धिर पथे नहीं जो परि महानबी सलोल्ला अल्लमर सल जी चारित्रिक वैशिष्टो आ সেটা আলোচনা করে এটাই আমরা চাচ্ছি যে আমাদের জীবনে সেই সব মহান চরিত্রগুলো কিভাবে আমরা প্রতিস্থাপিত করব প্রতিষ্ঠিত করব এবং জীবনের আমরা মোড় ঘুরিয়ে সত্য ন্যায়ের পথে এগিয়ে যাব আমাদের আজকের এই বিষয়টি যে মানবাম কিভাবে মানব সেবা করতেন জনসেবায় নিজেকে কিভাবে নিয়োজিত রাখা যায় একজন মানুষ অন্য মানুষের কাজে অন্য মানুষের সহায়তায় কিভাবে এগিয়ে যেতে পারে কীভাবে নিজেকে উৎসাহিত অগ্রগামী করতে পারে এটা সমাজের জন্য সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজের শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠার জন্য রক্ষার জন্য অতীব প্রয়োজনীয় এই বিষয়টা আলোচনার মাধ্যমে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে প্রথমে আমি আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিব আমার পাশে আছেন শাহ মুজাফরবিন মোহসেন্লা শেখ ইউসুফ আব্দুল্লাহ ডক্টর মুসলিহুদ্দিন আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারক জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের এই বিষয়টাকে আলোচনা করে विषय विभिन्न दिक्कत सामने उपस्थापन करार्ज अनुरोध रखब आलोचकवृंद के तो प्रथम जाएक मुजाफरबीन महसिन् का जे महनबीसलासल्लम मानव सेवा जनसेवा विषयटा आसले कि आंदाज करते बुझते पर विषयता महानवील जीवने क्यों ये समझेषा देखिए जरा का तरा क्या अनुप्राणित दर्शक्रोतार्जन आनी किस आलोकपात करबी आबाद अन्न अन्य गुणवल क्षेत्र जेमन तेमी এখানেও জন্য পরিপূরক পাওয়া যায় মানব সেবার ক্ষেত্রে এবং এখানে ফজিলত বর্ণনা করেছেন জনৈক ব্যক্তি অসুস্থ হয়ে গেলে এমনকি তার নিজের যে গোলাম অমুসলিম সে যখন অসুস্থ হল তাকেও রসল্লা সাল্লাম দেখতে গেলেন এবং মানব সেবার জন্য বিশেষ করে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়ার ফজিলত বর্ণনা করলেন যখন অসুস্থ হবে তখন দেখতে যাবে ছয়টি কর্তব্য কর্তব্য বিশেষভাবে এখানে আল্লা বললেন যে ব্যক্তি দেখতে যাবে কোন অসুস্থ ব্যক্তিকে রোগীর সেবা করার বিষয়টি অবশ্য হাদিসটাতে চারটি বিষয় উল্লেখিত হয়েছে চারটিতে সবগুলি জনসেবায় রসল্লা সাল্লাম একথা জিজ্ঞেস করলেন যে আজকে তোমরা নফলসিয়াম কে করেছ আবু বাকা রজাল্লাহু উত্তর দিলেন আল্লা রসুল আমি আরেকটা জিজ্ঞেস করলেন তার মধ্যে একটা বিষয় ছিল যে রুগীর সেবা কে করেছ তখন তিনি জবাব দিলেন যে আল্লাহ রসুল আমি করেছি জানা যায় কে উপস্থিত হয়েছ এটা এই উত্তরেও আবুবাকা রজাল্লাহু বললেন যে আমি हादीर शेष बला गुण ग पुण्य क्या महान विशुल इलाम जीवन एक अनुपम चारित्रिक वैशिष्ट এত বড় মর্যাদাপূর্ণ সাহাবি হওয়া সত্ত্বেও তিনি সামাজিক কাজ থেকে নিজেকে উর্ধে মনে করতেছেন না যে আমি তো এখন বড় সাহেব আমাদের দেশে দেখা যায় এখন আর অন্যান্য যেসব দায়িত্ব গুলো তারা এখন করার প্রয়োজন নাই আমার এই ব্যস্ততাই ওগুলো মনে হয় মানসুক হয়ে গেছে বা হয়ে গেছে এই ভাবনাটা আসলে আমার মনে হয় ঠিক না যেটা আবু জীবন থেকে আমরা এখানে গ্রহণ করি ইসলামের আলোচনা করলেন আমাদের শেখ তো এই বিষয়টা আরেকটু আলোকপাত করে আমাদের দর্শক শ্রোতার পরিচালক প্রফেসর ডক্টর লক্ষ্মণকে ধন্যবাদ আমাকে ফোন দেওয়ার জন্য কেয়ামতের দিন আপনি সারা পৃথিবীর আমি সেবা দিব কিভাবে আপনি অসুস্থ হবেন কিভাবে তখন আল্লাহ আপনি তো আয়ালাম তুমি জানো না আব্দি ফুলানো জানতে আমার অমোক বান্দা অসুস্থ হয়েছিল তার প্রতিদান আমার কাছে পেতে আচ্ছা বোঝা যাচ্ছে নবী সাল্ল আলিস বিবরণ নিচ্ছেন হাদিসটা কুদুসীতে বলছিল যে আল্লা সেটা জড়াও করেছেন একটি কিতাব কিতাবের মধ্যে চল্লিশটা বলেছেন কেউ আশিটা বলেছেন বিভিন্ন কথা বলা আছে এতে বোঝা হচ্ছে কতটা কতটা মানবদরুদ ছিলেন এবং মানুষকে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি বলেছেন কি জীবজন্তুর ব্যাপারও দেখা যায় সকল ব্যাপারে এক মহিলা বিড়ালকে অত্যাচার করার জন্য পানি না জাহান নামে চলে গেল আর কুকুর কে বাঁচে সোহেল বোখারিতে চামড়ার মোজা কোপের মধ্যে ঢোকায় পানি তুলে কুকুরকে পান করেন আল্লাহ বললেন যে আর কুকুরকে ঘরে তোলা দয়া যেটা সেবা যেটা জি সেটার থেকে কিন্তু মুখ খাওয়ার কথা ইসলাম বলে নেই निश्चित तो धन्यवाद शेख मुजफ्फर ए मुस्लिकी आलोचना शुरानर তো এর আগে আমরা একটু বিরতি দিয়ে যেতে হচ্ছে আমরা ইনশাল্লাহ বিরতির পরে আবার ফিরে আসব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে पुन सम्प्रचार सकाल साढ़े छेटी सब जरूरी कथा पूर्वता कुरान तेव जो शैम पालन करज कर পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে সাল্লাহ আল্লু মণিবুক্ত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 আদম সন্তানের পেট মাটি আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বুহারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায়ে হাদিস সংখ্যা ছ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা এ অনুষ্ঠানের বিষয়বস্তুকে ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনার জন্য আমাদের সম্মানিত আলোচকবৃন্দকে অনুরোধ করেছি এবং তারা আলোচনা করে যাচ্ছেন আমরা ডক্টর মুসলের কাছে ছিলাম উনি আমাদেরকে দিয়ে যাচ্ছিলেন যে জনসেবায় मानव सेवाय महानबीसलम तरणीगुलू कि उत्साहित करुषे जनसेवा पे मानव सेवा पे तरा इहकाले जो शांति प्रतिष्ठा करते ठीक तरह परकाले मुक्तरों का ग्यारंटी हो जाए पे जा फिर आसब तो माननीय आलोचक शेख यूसुफ आब्दुल मजिद के अनुरोध करब যে মহানবিস ইসলামের জীবন থেকে আরও এরকম দু একটা দৃষ্টান্ত দিয়ে আমরা দেখতে পারি যে তার জীবনের এই যে মানব সেবা অথবা তার কথা দিয়ে মানব সেবায় উৎসাহিত হয়ে তার সাহাবিরা প্রতিষ্ঠা করে গেছেন অথবা এর কারণে সমাজে একটা নতুন মাত্রা যোগ হয়েছে শান্তি স্থিতিশীলতা পেয়েছে এবং সমাজে এর একটা নতুন প্রভাব পড়ে মানুষের মনের ভিতরে সবসময় একটা আনন্দ তারা পৃথিবীর মানুষের জন্য করুণা ও আশীর্বাদ বয়ে এনেছেন তার প্রতিটা শিক্ষাই আশীর্বাদ আশীর্বাদ তার প্রতিটা কথাই আশীর্বাদ প্রতিটা আচরণ উচ্চারণ সবকিছুই আশীর্বাদ পূর্ণ রহমতে পরিপূর্ণ তিনি সৌ ভাতৃত্ব সৃষ্টি করেছেন পরস্পরের দেখাশোনা করা অন্যের দুঃখে দুঃখিত হওয়া ব্যথা ব্যতীত হওয়া এবং তাদের দুঃখ দুর্দশা লাগবে আয়োজন করা তাদের প্রয়োজনের আয়োজন করা দুর্দশা চেষ্টা করা স্পষ্ট হাদিস করেন্লাহ যে পৃথিবীতে কেউ তার ভাইয়ের লাভ করলো মহান রবাহ আলমেন কালকে আমাদের দিন তাকে কঠিন বিপদ থেকে মুক্ত করবেন আমাদেরকে এনকারেজমেন্ট করেছে উৎসাহ দিয়েছেন মাঝখানে একটু বলে যাবেন যে ওই ভাই বলতে মুসলমানেরই দুঃখ দুর্দশা করতে হবে মানুষেরইটা আবদের কথা আছে যেকোনো মানুষেরই মানুষ মানুষের সেবাই যদি থাকে এমনকি প্রয়োজন ছাড়াও এক ভাই আর ভাইয়ের সাক্ষাৎ করা কারণ অনেক সময় দেখা যায় যে সাক্ষাতের মাধ্যমে পরস্পরের মত বিনিময় পাই না অথচ সাক্ষাৎ করেন যে এক ব্যক্তি অন্য গিয়ে অন্য জনপদে গিয়ে ভাইয়ের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছে আল্লাহ তালা ওই ভাইয়ের ঘরের প্রবেশ করার আগেই তার আঙ্গিনে একজন প্রতিদান দেওয়ার জন্য তুমি আসছো খোঁজ খুব আসছো তিনি আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসা সেই ভালোবাসায় আকর্ষণে এবং ভালোবাসার প্রয়োজনে আমি তার সঙ্গে শুধুমাত্র তোমার ভাইকে তুমি যে ভালোবেসেছ এই জন্য মহান রবাহ আলম তোমাকে ভালোবাসতো তো এরকম পরস্পরের দেখা সাক্ষাৎ দেখা সাক্ষাৎটা যখন বন্ধ হয়ে যায় তখন পরস্পরের মাধ্যমে আমরা দেখতে পাই রসুলের কারিম সালাম যে ভাই বলেছেন এটা কি শুধু মুসলমানের জন্য সাহায্য নাকি মানুষের জন্য মাুর্য বৈশিষ্ট্য এরকমই আকর্ষণীয় ছিল যে ওই ইয়াহুদির উপরও বাচ্চার উপরে তার প্রভাব পড়ছে কারণ এখনো বাচ্চা আল্লাহাম তার সঙ্গে ভালো করেন সে আশী রসুল সেবা করে ফামিদা একদিন আল্লাহ পাচ্ছেন না সে অসুস্থ যা কথাবার্তা বলার তিনি বলতেন লাবা আসা তহরু ইনশা যে অসুস্থ দেখলে পরে তিনি বলতেন লাবা আসা তহরুণ যা বলার বলেছেন কিন্তু এই সুযোগে তাকে আবার দাওয়াত দিচ্ছেন আসলিম सत्य टा के गोपन करतेम जब সেটা তুমি অনুসরণ করো তখন সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন তখন তিনি ঘোষণা করলেন যুবক আল্লাহ তালা আমার মাধ্যমে যে অসুস্থ ছিল তাকে অসুস্থ অবস্থা ইয়াহুদি দেখা যাচ্ছে যে অসুস্থ অবস্থায় দেখার জন্য এসেছেন এবং দাওয়াতের বরকতে আগুন থেকে এটা একটা ঘটনা যে আল্লাহিস্লাম শুধুমাত্র যারা তার ভক্তবৃন্দ তাদের কাছেই যাননি এবং दर्शक श्रोतारिस्कार मानव सेवा बोलते मुसलमान के सेवा कर सीमे मानुष सेवा से। करो तुम्हारे हजर आरोम मानस मानुषित जेम आगे सुनिजी পরকালে তার কি বিরাট নিয়ামত আছে আবার এখানে ব্যবস্থা হয়ে গেল আমি আপনার কাছে আসছি বিষয়টা নিয়ে উনি যে শেষ কথাটা বললেন ওইটা যেকোনো ধরনের প্রচেষ্টা বা জারি প্রাণ আছে এরকম কিছুর সেবা করলেই এই সব এসে দেখতেছি না কেন সে তো মারা গেছে মারা গেছে তুমি আমার খবর আল্লাহ নবী সাধারণ একটা মহিলাকে তিনি আবু বকর ওমর তার সাথে যারা ছিল বা আগের দিন যারা জানাজা পড়েছে তারাও গিয়ে রাসুলের সাথে আল্লাহ রাসুল সামনে দাঁড়ালেন তার পিছনে দাঁড়িয়ে খবর জানাজা ব্যাপার তারপরে উঠ তো আমার কাছে অভিযোগ করেছে কাজ নেয় গ্রহণ করব আমি সেবা নিব কিন্তু সেই তাকে। খাদ্য করেছেন সুতরাং তোমরা খুব ভালো করে সেটাকে ধার দিলে তারপরে জবাই করবে জীবিকা যতক্ষণ জীবিত আছে ততক্ষণ কষ্ট দেবে না তো আমি আবার আপনার কাছে একটু ফিরে আসছি এই জন্য যে এই জীবের প্রতি দয়া মানব সেবার সাথে মানে মানব সেবা বলতে খালি মানুষেরই সেবা করতে হবে তাইলেই হবে এমন না যে মানুষের সাথে সংশ্লিষ্ট যত প্রাণী আছে প্রাণীকুল আছে সবারই তার নিজের যে হক পায় ওই হকটা আদায় করা এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়টা দুনিয়াতেও যে এটার একটা আজর আছে বা প্রতিদান আছে আবার পরকাল এই বিষয়ে করবেন মানুষের জন্য রহমত জীব জন্তুর জন্য সবার জন্য তিনি সমানভাবে রহমত রহমতুল্লাহ একটা হাদিসের ভিতরে আছে যে কোনো এক যুদ্ধে কিছু বাচ্চা পাখি ধরে এক সাহাবিন নিয়ে আসছিলেন তো ওই মাটা এসে পাগলের মতো বাচ্চার উপর দিয়ে ঘুরছিল তো আল্লাহ বললেন মানফা দিয়া যে এটাকে তার বাচ্চা নিয়ে ফেলছে কে তখন এক সাহেব বললেন আমি বললেন যাও এই বাচ্চা যেখান থেকে আনছো সেখানে রেখে আসো তাহলে আমরা দেখা যায় যে আমরা অনেক সময় পাখির বাচ্চা পেলে তাকে ধরে কষ্টাকে আমরা আজকের আলোচনার এই দিক থেকে এবং এই বিষয়টা থেকে নিশ্চয়ই শিক্ষা লাভ করব এই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে জীবনের মোড় ঘুরিয়ে সত্য ন্যায়ের পথে এগিয়ে যাব এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব এই আহ্বান রেখে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ করেছেন the space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? and we